আজমটা ফতে আল্লাহ যখন আপনি সিদ্ধান্ত নেন তখন আল্লাহর করেন আজমটা আজম এর অর্থ কি আলী রা বললেন যে এটার অর্থ নবী করিম জিজ্ঞেস করা হয়েছে তিনি বলেন যখন আহালুর রাই যারা অতি বিচক্ষণ ব্যক্তিগুলো খুব জ্ঞানী লোকগুলো তাদেরকে যখন পরামর্শ করা হয় তখন তাদের পরামর্শকে অনুসরণ করা উচিত এরপরে যার কাছে পরামর্শ চায় সেই ব্যাপারে তিনি বলেছেন আল মুস্তাশার মোহতামান কেউ যদি পরামর্শ চায় কোন বিষয় ব্যক্তিগত বিষয় তার ব্যবসার বিষয় এখন আপনি হলেন আমানতদার আল মুস্তাশার মোহতামান যার কাছে পরামর্শ চাওয়া হয় তার কাছে আমানত আছে পরামর্শটা সে যদি তাকে উল্টা পরামর্শ দেয় তাহলে কি হবে যেমন এক্সাম্পল দেয় আপনার কাছে একজন আসলেন যে ভাই আমার মেয়ের একটা বিয়ের প্রস্তাব আসছে অমুক লোকের কাছ থেকে আপনি কি মনে করেন পরামর্শ দিন আপনি চিন্তা করলেন যে এই বেটা তো আমারই একদিন সাংঘাতিক নাজেহাল করছে আমাকে একদিন খুব কষ্ট দিয়েছে আজকে আমার প্রতিশোধ নেওয়া শুধু বাড়ছে তাহলে কি প্রস্তাবটা খুব ভালো হলে আপনি তার বলবেন যে খুব খারাপ এখানে যাই না তার এটা মিস করাই দিয়ে তার ঠকাই দিলেন অথবা মোটেই ভালো প্রস্তাব না তারে বলে যে এখানে ঢুকাইয়ে দেই তার বারোটা বাজায় খুব ভালো এখানে আত্মীয়তা করলে দুই ক্ষেত্রে কি হয়ে গেল আমানত দাঁড়ির হয়ে গেল আর মুস্তার মোহতামান যার কাছে পরামর্শ চাওয়া হয় সে আমানত দাড়ির দায়িত্ব পালন করতে হবে তাকে আপনি ব্যবসায়ী মানুষ আপনি সেম লাইনে ব্যবসা করেন আমাদের ট্রাভেল এজেন্সি ব্যবসা আপনি করতেছেন ফর এক্সাম্পল ট্রাভেল এজেন্ট আপনি ভালো ব্যবসা করছেন আর একজন ভাইদের মনে চাইলো সেও ট্রাভেল এজেন্সি ব্যবসা করবে এখন সে আপনার কাছে কিছু পরামর্শ চাইল আপনি চিন্তা করেন ভালো পরামর্শ দিলে তো আমার কম্পিটিশন হয়ে যাবে আপনি কিছু তাকে একদম খারাপ পরামর্শ দিয়ে ডুবাই গেলেন এরকম করে না মানুষ কে আমার মনোপলি চলুক আর কেউ ব্যবসায় ভালো না করুক তারা ভালো পরামর্শের জন্য আসে সে উল্টা পরামর্শ দিয়ে দেয় এরকম অনেক লোকে করে আমাদের সমাজে এই আমল দ্বার রেখে আনা তার জন্য আল্লাহর কাছে দায়ী হয়ে যাবে কেউ আমাদের দিন কেউ পরামর্শ চাইলে তাকে সঠিক পরামর্শ দিতে হবে সিদ্ধান্ত নেওয়ার পরে আল্লাহর উপরে করতে হবে তখন বেশি হেজিটেশন করা সিদ্ধান্ত নেওয়ার পরে আরেকজন এসে যে ঠিক হয় আবার উল্টে গেলো আরেক সিদ্ধান্ত নিল আবার আরেকজন বললো যে এটা ঠিক হয় তখন আবার সিদ্ধান্ত পাল্টে ফেললো এটা মানুষের জন্য কোন ভালো কোনো কাজ করতে পারবে না আপনার বুদ্ধি প্রয়োগ করলেন কিন্তু সবকিছুই আমাদের পরামর্শ বুদ্ধিতে কাজ হবে না আমাদেরকে করতে হবে কার প্রতি আল্লাহ তালার উপরে যারা তাওয়াক্কল করে নিশ্চয়ই আল্লাহ তাদেরকে খুবই পছন্দ করেন হচ্ছে সবচেয়ে বড় জিনিস। জিনিসের ব্যাখ্যায় বলা হচ্ছে যে তাওয়াকলের এমন পর্যায়ে যেতে হবে যে আপনি প্রস্তুতি নিলেন পরামর্শ করলেন রায় সিদ্ধান্ত নিলেন এরপরে তাওয়াক্কল করা মানি যে এগুলো সব কিছু সামনে রেখে আল্লাহকে বলবেন যে আল্লাহ আমি পরামর্শ করেছি ভালো ভালো জ্ঞানী লোকদের সাথে আমি এইরকম এরকম প্রস্তুতি নিয়েছি এখন আমি মনে করি যে এগুলো কোনো কাজে লাগবে না আপনার না থাকলে। আল্লাহ এগুলোর প্রতি আমার কোনো নাই। আমি আপনার উপরে ভরসা করেই এই নামলাম এগুলো সবগুলো থেকে মুখ ফিরিয়ে নিয়ে একমাত্র আল্লামুখী হয়ে যাওয়া এটা হচ্ছে তাওয়াক্কলের আসল সংজ্ঞা কাজেই আমাদেরকে আল্লাহ তাল্লার উপরে তাবাক্কলটাকে সত্যিকার অর্থেই ফিল করতে হবে শুধু যদি মুখে বলে আল্লাহর উপরে তাবাকল করলাম হবে না কাজ তাওয়াক্কল এরকম নয় যে ইমাম আহমেদ মানে হাম বলনা হতো লালাই ওনার সঙ্গে দেখা হলো কিছু লোকের ইয়াম থেকে এসেছে হজ করতে সাথে কিচ্ছু নাই টাকা পয়সা খাবার দাবার আগের জমানা খাবার সাথে নিতে হতো ডাল চাল এত কিছু মক্কা পাওয়া যেত না তাই না তারা এগুলো কিচ্ছু নেয় না তারা ওই কাফেলা যায় একসঙ্গে ধরেন একশো লোক আছে কাফেলার ভিতরে তারা তিনজন পাঁচজন আছেন তাদের সাথে কিচ্ছু নাই তারা জিজ্ঞাসা করলে তোমরা হজে গেলার সাথে কিচ্ছু নাই আল্লাহ তো বলেছেন কোরআন শরীফে ওয়াদুনা খাই তা হজে যখন যাও কিছু হজের খরচ পত্র সম্বল জোগাড় করে তারপরে যাও তবে সবচেয়ে উত্তম সম্বল হচ্ছে ওটা তো অবশ্যই লাগবে তবে কিছু টাকা পয়সা খাবার দাবার এগুলো লাগবে তো টাকা পয়সা খাবার দাবার কই তো ওরা বলে যে না মোতাবকের লুন আল্লাহ আমরা আল্লাহর তাবাকল করছি তো তিনি বললেন তোমরা মোতাবককে লিন না তোমরা হচ্ছেন মোতাব তোমরা তাও কল আল্লাহর ভয় করো নাই আমাদের কিছু নিয়ে বের হইতা নিজের সাধ্য নিয়ে বের হইতে হবে এটাও তাওয়াকল যেমন আরেক সাবি বলে নিয়েছিল আল্লাহ আমার উঁটটা কি বানতে হবে রশি দিয়ে আল্লাহর ভরে তল করে রেখে দেই আল্লাহ হেফাজত করবেন তিনি বললেন এ তেল তাবাক্কাল আগে উঠকে রশিদ তাকে ভালো করে বাঁধ তারপরে আল্লাহর ভরে তল করা আল্লাহ তাল্লা চান্দে তাবাক্কল হবে আমি আমার কাজ করি কিন্তু আল্লাহর ভরে তাবাক্কল আমার হচ্ছে সবচেয়ে বড় কিন্তু আমার কাজ করতে হবে আমার কাজ আমাকে করে যেতে হবে তাহলে তোমাদেরকে পরাজিত করতে পারে এরকম কেউ দুনিয়াতে নেই আল্লাহ সাহায্য করলে কেউ নেই তোমাদেরকে পরাজিত করতে আর আল্লাহ তালা যদি তোমাদের অপমানিত করে দেন তাহলে তোমাদেরকে আল্লাহর পরে আবার কেউ এগিয়ে আসবেন উদ্ধার করতে সাহায্য করতে প্রশ্নই আসে না আর প্রকৃত মোমিন্দা শুধুমাত্র আল্লাহ তাওয়াক্কল করুক আবার তাওয়াক্কলের কথা এসেছে আগের আয়াতে বলা হয়েছে এ আয়াতে আবার বলা হয়ে গেল তাহলে প্রতি প্রকৃত ইমানদার আল্লাহর উপর তাওয়াক্কল করে অনেক বেশি ওমা ক্যানাবি নাগল এটা কোনদিন সম্ভব নয় এটা অসম্ভব কোন নবী ঘতের মাল আত্মসাত করবেন এটা প্রশ্নই আসে না নবী কাজ কখনো করতেই পারেন না আর কেউ যদি এরকম কোন কাজ করে গণিমতের মালকে বিলি আগে বিতরণ করার আগেই আত্মসাত করে ফেলে তাহলে হাসার ময়দানে উঠতে হবে অতঃপর আল্লাহ তালা তোমাদের সবকিছু পাওনা বুঝিয়ে দেবেন প্রত্যেকটি নফ্সকে আর তাদের প্রতি কোনো জুলুম করা হবে না এই আয়াতে সানি নজরুল হচ্ছে কেয়ামতের দিন যখন গনিমা সরি বদরের দিন যুদ্ধের শেষে যখন মুসলমানদের গনিমতের মাল পাওয়া গেল তখনকার জামানায় যুদ্ধের পরে পরাজিত বাহিনীর টাকা পয়সা খাদ্য সম্ভার মাল যা তারা ফেলে চলে যায় এগুলো মুসলমানদের দখলে চলে আসে এগুলোকে বলা হয় গণিমতের মাল এগুলো মেইনলি মুসলিম কমান্ডার যিনি থাকেন তিনি এগুলাকে নিয়ে এসে পাঁচ ভাগের এক ভাগ বায়তুল মালে জমা দিয়ে বাকি চার ভাগকে মুসলিম যারা মোজাহিদ ছিলেন তারা যারা বাহিনীর ছিলেন তাদেরকে বন্টন করে দেন কারণ তখনকার জমানায় তাদের কোন নিয়মিত কোন বেতন ভাতা ছিল না এটাই তাদের পারিশ্রমিক হিসেবে দেওয়া হতো এই এটা খুব বড় কবিরা গুণা কোন সৈন্য সেখান থেকে কোনো কিছু বন্টন হওয়ার আগেই নিজে লুকিয়ে নেওয়া লুকিয়ে ফেলা এটা বড় কবিরা এখন বছরের যুদ্ধের পরে একটি সুন্দর লাল একটা চাদরের মতো খুব মখমলের একটা দামি পিস পাওয়া গেছে মাল যখন জমা হয়েছে সেখানে এটা ছিল কেউ একদিন এটা চুরি করে নিয়ে গেছে এখন এটা গেল কোথায় পরে আর এটা খুঁজে পাওয়া যাচ্ছে না কে তো একজন কেউ মন্তব্য করল দুর্বল ইমানদার তো কিছু মাঝে মধ্যে পাওয়া যায় কে একদিন বলে ফেললে এটা বোধ হয় রসুল নিয়ে গেছেন যে এইরকম মহমানের এই চাদর আল্লাহ নবী চুরু করবেন তিনি বন্টন আগে নিয়ে যাবেন এরকম নবী তিনি আসে না। আর তিনি কেন যে কোনো এই কাজ করবে তারা কে দিন এই سيكون هذا الناس لكي يجب أن يكون مالاً لأن الله يجب أن يكون مالاً هذا ما يحدث النبي صلى الله عليه وسلم قال أعظم الغلول عند الله ذراع في الأرض تجدون الرجلين جارين في الأرض أو في الدار فيقطع أحدهما من حظ صاحبه ذراعا فإذا قطعه توقعه من سبع أرضين يوم القيامة هذا ما يقول لكي يقولون الغلول تشهد نوع يقولون تشهد الغلول بالله অনেক সময় সরকারি সম্পত্তি বাজে আত্ম করে আত্মসাত করে কিনা এগুলোতে এখন লুটপাটের কামেই চলতেছে আমাদের দেশে লুটপাট করা খাস সম্পত্তি সরকারি সম্পত্তি সরকারি মাল খালি যেভাবে পারো আত্মসাত করো যারা এগুলো করে তাদের শাস্তি কি হবে এবং শুধু সরকারি নয় পাড়া প্রতিবেশী ব্যবসায়িক পার্টনার ব্যবসায় লাভ হওয়ার আগেই নিজে কিছু পকেটে ঢুকাইয়ে ফেললো হ্যাঁ ফাঁকি দিয়ে ফেললে এরকম করে অনেকে আত্মসাত করে নেই বাড়ির জায়গা একটু বা জমিন আছে আপনার আছে আরেকজনের কিছু কিছু তার দিকে করে না এরকম করে আমাদের দেশে দেখেছি হাল চাষ করে তো মাঝে মাঝে কিছু পাওয়া যায় কোদাল নিয়ে যায় কোদাল নিয়ে আইল কাটে প্রতি বছর যদি এই তিন চার আঙ্গুল করে কাটা যায় মোটামুটি দশ বছরের বোধ হয় একটু কাটবে আরকি তার বেড়ে যাবে লোককে পাওয়া গেছে কিন্তু মেজরিটি লোকেরা এইগুলো করে না কিছু এইরকম বকিল কিসেমের এবং লোভি কিসেমের আরেকজনের সম্পত্তি দখল করা একটা তার সীমানার যে বেড়া আছে বেড়াটাকে এই দেখা গেলো একটুখানি বাড়াই ওদিকে নিয়ে গেল এক বিঘত এভাবে তার প্রতিবেশী জায়গা দখল করে ফেললো এগুলো তো এই এক বিঘতের কথা বলতেছে এখন তো পাইলে পুরোটাই খেয়ে ফেলে কত কত লোকের জমিন যে কত লোকে দখল করে সব আল্লাহ এই দখল চলতেছে দখল এই ইতিহাস আমাদের জাতির মধ্যে দখল করা অবস্থা প্রতিযোগিতা আছে আমার জানা নাই আপনাদের জানা আছে নাকি আমাদের জাতির এই দুরবস্থা কেন হয়ে গেল কেন এত লোভ এত লোভ কেন এই লোভের কারণে দেশটা একটা মগের মূলকে পরিণত হয়েছে তো এই ব্যাপারে তিনি হাদিসে বললেন যেই ব্যক্তি সবচেয়ে খারাপ দখল সবচেয়ে খারাপ আত্মসাত হচ্ছে জমিন আত্মসাত করা যেই ব্যক্তি এক গজ পরিমাণ জমিন আত্মসাত করবে যারা এক হাত পরিমাণ জমিন আত্মসাত করবে কেমতের দিন এই জমিনটাকে আল্লাহ তালা তার প্রতিবেশীর কোন জমিন দখল করে ফেললো একে দুইজন প্রতিবেশী আছে পাশাপাশি থাকে একজন আরেকজনের জমিনকে এক এক গজ দখল করে ফেলে আত্মসাত করে ফেলে তাহলে কেয়ামতের দিন আল্লাহ এই জমিনটাকে সাত জমিন পরিমাণ কি করবেন বাড়িয়ে আল্লাহ আল্লাহতলা তার গলার মধ্যে লটকিয়ে দেবেন সে এইটা গলায় নিয়ে তারপরে হাসরের ময়দানে উঠবে মাত্র এক হাত বা এক গে জমিন দখল করলে তারই অবস্থা যারা একজনের বাড়ি আরেকজনে দখল করেছে একজনের বাসা আরেকজনে দখল করেছে একজনের প্লট আরেকজনে দখল করে একজনের আরেকজনে দখল করে কিছুদিন আগে মোহাম্মদপুরে বিহারী ক্যাম্পের তাদের জায়গা বিহারী ক্যাম্পের জায়গা দখল করার জন্য আক্রমণ করে কয়েকজনকে মারল প্রায় আট দশ জনকে হত্যা করে ফেলেছে এরকম করে চলছে চলছে যারা এরকম দখল করতে থাকে তাদের অবস্থা কি হবে হাই লোভ মানুষ কি এত নিচে নিয়ে চলে যায় যে কোনো সময় তার মৃত্যু হয়ে যেতে পারে কিন্তু সেই অপকর্ম করে গেল তার ওয়ারিসরা আরেকজনের সম্পত্তি ভোগ করবে তার ছেলেমেয়েরা ভোগ করবে তার ছেলেমেয়েরা ভোগ করবে কতদিন পর্যন্ত চলবে আর সে কতদিনের গুণা পাবে কে আম পর্যন্ত গুণা পেতেই থাকবে তার গুনার পরিমাণ বাড়তেই থাকবে কারণ এদের ওয়ারিশরা পাওয়ার কথা ছিল তাদের ওয়ারিসরা পাওয়ার কথা ছিল তাদের ওয়ারিসরা পাওয়ার কথা ছিল এখন সব কারা পাচ্ছে এর ওয়ারিসরা পাচ্ছে কত গোষ্ঠী কত জেনারেশন কত শতাব্দী আর তার সামনে গুণা এ হক নষ্ট করা গুণা যোগ হচ্ছে যোগ হচ্ছে যোগ হচ্ছে কে বুঝাবে এই লোভি লোকগুলোকে কে বুঝাবে আমাদের দেশের এই লোভী জাতিকে কে ঠিক করবে সব চলে আস আমার কাছে কথা আছে একজনকে খবর দিয়ে পাঠালেন তো আমি ফেরত আসলাম তিনি বললেন জানো তোমাকে এখন আবার ফেরত নিয়ে এসেছি ডেকে এসে এনেছি কেন জানো তারপরে তিনি নিজে উত্তর দিলেন লাগাই না হো গোলুল আমার পারমিশন ছাড়া তুমি রাষ্ট্রীয় সম্পদকে কোন কিছু নেবানা নিজের দখলে নেবানা নিজে ভোগ করতে যাবানা যদি নেও তাহলে এটা হচ্ছে গোলুল এটা হচ্ছে আত্মসাত আমা ইয়া গুল ইয়া তিবি গাল্লা ইয়ামল কে আমা যে ব্যক্তি আল্লাহর আয়াত করে শোনালেন ওনাকে যে ব্যক্তি আত্মসাত করে দিন আত্মসাতের জিনিস নিয়ে তাকে হাসর দিন উঠানো হবে এরপরে তিনি বললেন লেহা দাদা এই কথা তোমাকে শোনানোর জন্য আমি দেখে এনেছি যাও এখন দায়িত্ব পালনের জন্য সামনের দিকে এগিয়ে যাও দায়িত্বশীল হওয়া এবং এরকম উন্মতের জিম্মাদারি গ্রহণ করা আর এরকম রাষ্ট্রীয় দায়িত্ব পালন করা অনেক বড় পরীক্ষার বিষয় অনেক বড় পরীক্ষার বিষয় অনেকেই এখানে ফেল করে ফেলে তা আল্লাহ বলছেন যে আয়তাম কোন নবীর পক্ষে এরকম আত্মসাত করা অসম্ভব অমাইয়াগুলিয়া মাল্লা যে ব্যক্তি আত্মসাত করবে কে দিন দিন আত্মসাতের জিনিস নিয়ে তাকে উঠতে হবে আসতে হবে আল্লাহ সঙ্গে দেখা করতে কোন গুণা করেছে কার হক নষ্ট করেছে কার জায়গা দখল করেছে এগুলো সবকিছু তাকে বুঝিয়ে দেওয়া হবে সবগুলো শাস্তি আর কারোর প্রতি জুলুম করা হবে না খবরদার লেনদেনের ক্ষেত্রে হিসাব নিকাশের ক্ষেত্রে কাউ কেউ জাগা যেন দখল না করি ভাই ভাই জায়গা দখল করে ফেলে একটু বেশি নেওয়ার জন্য অস্থির হয়ে যায় এইরকম কাজ থেকে আমরা নিজেরা বিরত থাকি আর আমাদের আত্মীয় স্বজন পাড়ার প্রতিবেশী আমাদের জাতিকে বিরত রাখার চেষ্টা করি অবিল্লাহিত